বিসমিল্লাহির রহমানের রহিম পৃথিবীর উত্তর মেরু হতে দক্ষিণ মেরু এবং পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছুই আল্লাহ সৃষ্টি তবে পৃথিবীর সব কিছুই অস্তিত্বহীন যেমন আকাশে চাঁদ উঠে সমগ্র অন্ধকার বিশ্বময় আলোকিত করে তোলে এই চাঁদ কিন্তু শক্তিশালী সূর্য এসে সেও ক্ষমতা জোরে সাঙ্গ করে দেয় চাঁদের আলো শুরু হয় সূর্যের খেলা আলো আর তাপের বন্যায় পৃথিবীকে করে উজ্জ্বলকারী ঝড় এসে ধ্বংস করে দেয় সূর্যের সমস্ত লীলা খেলা কিন্তু একজন মাত্র আছেন যিনি সর্বশক্তিমান যার অস্তিত্ব কখনো ভুলুণ্ঠিত হয় না যার নাম কখনো মুছা যায় না তিনি কে তিনি আর কে নন তিনি হলেন চন্দ্র সূর্য বৃষ্টি ও মেঘমালা এবং সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ পাক রাব্বুল আলমী প্রিয় শ্রোতা সেই আল্লাহ ও তার রাসুলের ভালোবাসার এক গুচ্ছ ইসলামী সঙ্গীত নিয়ে এএম এম সাউন্ড মিডিয়ার এবারের উপহার কে যেন আমায় দেখে যায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত দেশের অন্যতম শিশু শিল্পী রফিকুল্লাহ সাদির প্রথম একক অডিও অ্যালবাম কে যেন আমায় দেখে যায় কে যেন আমায় ডেকে যা ভুরির হাওয়ায় কানে কানে কে যেন আমায় ডেকে যা বা কাশে চে দেখি না ভা উঠেছে কার তুলি কে যেন আমায় ডেকে হাওয়ায় কানে কানে নীর ছারা পাখি জয়ু রেজা কোন শ্রীমান কান ছারা পাখি নীর পাখি জয়ু রেজা কোন শ্রীমান কুন্দুর জান आशे नीरे, शुंधा होले फिर आशी रे तारीफ करे कार गाने गाने के जेनु आम डेके जाय, भुरेर हवा काने काने। কাশে চে দেখা ভা জেগে ওঠেছে কার তুলির টানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে ঢেউ छूटे जा दुई कुल सुर तुले गे हरा ठे उ झे उबुको ये नदी छूटे जा दुई कुले सुर तुलेगोरे हारा अबार से जल देखी बृष्टि होए। আবার জল দেখি বৃষ্টি হয় করুণা ছরায় কার সুতার টানে কে যেন আমার ডেকে যায় ভোরের হাওয়া কানে কানে কাশে চেয়ে দেখ নাভা। যেগে ওঠেছে কার তুলির টানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে পুবা কাশে যে দেখ নাভা জেগে ওঠেছে কার তুলির টানে jeeno amai deke